মঙ্গলদের উত্থান কি ছিল মুসলিম উম্মার জন্য অভিশাপ নাকি আশীর্বাদ আমার মতে এ ছিল আশীর্বাদ কেননা ঘুণে ধরা মুসলিম জাহান যখন সত্যিকার ইসলামের আদর্শ থেকে দূরে সরে গিয়ে ভোগ বিলাসিতা আর অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছিল তখনই মহান আল্লাহ তাদেরকে মঙ্গলদের তাণ্ডবলীলার মাধ্যমে শাস্তি দিয়ে পরিশুদ্ধ করেছিলেন অনুপ্রাণিত করেছিলেন সকল নীচতা ও হীনতাকে ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে জিহাদে সামিল হতে অতপর সেই ক্ষতি পুষিয়ে নিতে এই বর্বর মঙ্গলদেরও ইসলামের আদর্শিক শক্তির কাছে পরাজিত করে নিয়ে এসেছিলেন ইসলামের শোষীতল ছায়াতলে, যা চিরকাল বিশ্ব ইতিহাসে ইসলামের শ্রেষ্ঠত্ব ও মহত্বের সাক্ষী হয়ে থাকবে দর্শক আজ আমরা এমনই এক মর্দে মুজাহিদ মঙ্গল নেতাকে নিয়ে আলোচনা করব যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে জন্যই ভালোবাসা ও আল্লাহ জন্যই ঘৃণা তথা আল ওয়ালাউল বারা এর সর্বোচ্চ ইমানি পরীক্ষা দিয়ে ইসলামের জন্য স্বাধীন ধারণ করেছিলেন তৎকালীন উদীয়মান শক্তি মামলুকদের সাথে জোটবদ্ধ হয়ে একনিষ্ঠ ইসলামের খেদমুতে আত্মনিয়োগ করেছিলেন শুধু তাই নয় পুরো রাজত্বকাল জুড়ে সজাতীয় মঙ্গলদের সকল অনিষ্ঠ থেকে পরম মায়া ও মমতায় আগলে রেখেছিলেন মুসলিম উম্মাকে অকুত বয়স সেই বীর আর কেউ তিনি হলেন সেই মহান মঙ্গল নেতা বার্কে খান সব ভেবেছিলাম এবারের এপিসোডে তুলে হব অটোম্যান সাম্রাজ্যের মূল রূপকার আর্তবরুর গাজের জীবনীকে কিন্তু কিছু ভায়ের পরামর্শের প্রেক্ষিতে উপলব্ধি করলাম পূর্বের এপিসোডে মহান মামলুক সুলতান বাইবার্সকে নিয়ে আলোচনা করার পর উম্মার জন্য এতটা অবদান রাখা তার সমকালীন এই মঙ্গল নেতাকে নিয়ে আলোচনা না করলে সত্যি অবিচার হয়ে যায় সুতরাং সাথেই থাকুন আর হ্যাঁ আলোচনায় কোন ভুল পরিলক্ষিত হলে তা সুদৃ দিতে অথবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দিল্লিতে ভিডিও দেওয়ার জন্য সত্যি দুঃখিত নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বব্যাপী হত্যাযোগ্য ও ধ্বংসলীলার ভয়ানক প্রতিমূর্তি মঙ্গল নেতা চিঙ্গিস খানের হাত ধরে প্রতিষ্ঠিত মঙ্গল সাম্রাজ্য প্রায় সমস্ত পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য মৃত্যুর আগে চিঙ্গিস খান তার এই সুবিশাল সাম্রাজ্যকে নিজের চার সন্তানের মাঝে ভাগ করে যান প্রথম পুত্র জোচি খান এর সাম্রাজ্য ইউরোপ সাইবেরিয়া ককেশাস অঞ্চল এবং কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত ছিল যা গোল্ডেন হর্ড বা কিবচাক খানাত নামে পরিচিত মঙ্গলদের যুদ্ধলব্ধ সম্পদের এক অংশ তাদের জন্য সংরক্ষিত থাকত পরবর্তীতে এ সম্রাজ্যরই অধিপতি হয়েছিলেন আজকের আলোচিত বীর বার্কে খান বিন জৌচি খান দ্বিতীয় পুত্র চাকতাই খান লাভ করেন মাওয়ারান্নাহার তথা বর্তমান উজবেকিস্তান তাজিকিস্তান দক্ষিণ কিগিজিস্তান ও দক্ষিণ পশ্চিম কাজাখস্তান এবং চীনের কাশঘড় অঞ্চল এ সম্রাজ্য চাকতাই খানাত নামে পরিচিত তৃতীয় পুত্র তলুই খান লাভ করেন খোরাসান পারস্য এশিয়া ম্যানোর ও আরব অঞ্চল এ সাম্রাজ্য ইল নামে পরিচিত সাম্রাজ্যের সর্বোচ্চ সীমায় বর্তমান ইরান ইরাক তুর্কেনিস্তান আর্মেনিয়া আজরবাইজান জর্জিয়া তুরস্ক পশ্চিম আফগানিস্তান ও দক্ষিণ পশ্চিম পাকিস্তান এর অন্তর্ভুক্ত ছিল কুখ্যাত নরাধম হালাকু খান এই সম্রাজ্যের অধিপতি হয়েছিলেন তবে তার পরবর্তী বংশধরদের মধ্যে মাহমুদ গাজান থেকে শুরু করে পরবর্তী ইলখানাত শাসকরা ইসলাম ধর্মাবলম্বী ছিলেন এবং ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন চতুর্থ পুত্র উখতাই খান লাভ করেন পিতা চেঙ্গিস খানের নিজস্ব শাসনাধীন অঞ্চল এটি ছিল মঙ্গলদের কেন্দ্রীয় সাম্রাজ্য এবং এর অধিপতি বাকি সাম্রাজ্যগুলোর সর্দার খা খান বা গ্রেট খান হিসেবে অভিহিত হতো বর্তমান মঙ্গোলিয়া চীন ও পূর্ব তুর্কিস্তান এ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল দশক এতক্ষণ মঙ্গল সাম্রাজ্য সম্পর্কে কিঞ্চিত ধারণা লাভের পর এবার আমরা ফিরে যাব গোল্ডেন হর্ড বা কিপচা খানাতে এ সম্রাজ্যের অধিপতি যোচি খানের পরিবার মঙ্গলদের মধ্যে সবচেয়ে বেশি ইসলামের প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল ছিল এবং এরাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ইসলামের প্রতি তাদের এই অনুরাগের অন্যতম একটি কারণ হল যোচি খানের স্ত্রী রিসালা বিনতে খাওয়ারিজম শাহের প্রভাব পরেশগার এই মুসলিমা নারী ছিলেন খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমির বোন খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের সময় মঙ্গলদের হাতে বন্দী হন এ নারী পরবর্তীতে চেঙ্গিস খানের পুত্র যোচি খান তাকে বিয়ে করেন জোচি খানের পর তার জ্যেষ্ঠ পুত্র বাতুখান গোল্ডেন হর্ডের সিংহাসন লাভ করেন বাতুখান ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা তার রাজত্বকালে ইউরোপের দক্ষিণ ও পশ্চিম পর্যন্ত ব্যাপক বিজয়াভিযান পরিচালিত হয়েছিল এসব অভিযানের অনেকগুলোতে সরাসরি নেতৃত্ব দেন তার ছোট ভাই বার্কে খান বারোশ সালে একদা বার্কে খান মঙ্গলদের রাজধানী কারাকোরামে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের রাজসভায় যোগদান শেষে আপন সাম্রাজ্যে ফিরছিলেন প্রতিমধ্যে বোখারা অঞ্চলে তার সাথে সাক্ষাৎ হয় বিশিষ্ট আলেম শেখ নজমুদ্দিন মুখতার সাথে তিনি ইসলাম সম্পর্কে জানার জন্য তাকে বেশ কিছু প্রশ্ন করেন এ সময় শেখ নজমুদ্দিনের বলিষ্ঠ ও জ্ঞানগর্ভ উত্তর শুনে বার্কে খান ভীষণ বিমোহিত হন তিনি শেখ নাজমুদ্দিনের কাছে কাতারদের বাতিল আকিদার খণ্ডন ও ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগগুলি জবাব ভিত্তিক একটি গ্রন্থ রচনার অনুরোধ জানান এরপরই তিনি ব্যাপক উচ্ছ্বাস আবেগ ও আকুণ্ঠ ভালোবাসা নিয়ে সন্তুষ্টচিত্তে ইসলাম গ্রহণ করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের খেদমতে বার্কে খানের ইসলাম গ্রহণ অন্য কারো ইসলাম গ্রহণের মতো সাধারণ ঘটনা ছিল না কেননা যে মঙ্গলদের তাণ্ডবে পৃথিবীর বুক থেকে ইসলাম নিশ্চিন্ন হতে বসেছিল বার্কে খান সেই মঙ্গলদের সর্দার চেঙ্গিস খানের পৌত্র ও আরেক কুখ্যাত মঙ্গল নেতা হালাকু খানের চাচাতো ভাই এদিকে বারোশো সালে বাতু খান মৃত্যুবরণ করলে তার দুই পুত্র সার্তাক খান ও ওঘালচি খান পর সিংহাসনে আরোহণ করেন কিন্তু তাদের রাজত্ব বেশিদিন টেকেনি অতঃপর ১২৫৭ সালে বার্কে খান বড় ভাই মহাবীর বাতু খানের যোগ্য উত্তরস্বরী হিসেবে সিংহাসনে আরোহণ করেন ক্ষমতা আরোহণ করে দুর্দণ্ড প্রতাপের সাথে রাজ্য শাসন করতে থাকেন তার রাজত্বকালে ইউ বিজয় বিজয়াভিযানে নতুন মাত্রা যুক্ত হয়েছিল এ সময় পোল্যান্ড লিথুয়ানিয়া হাঙ্গেরি তার সাম্রাজ্যের অধীনে আসে বারোশো সালে তিনি বুলগেরিয়া ও বাইজেন্টাইন স্রাজ্যের থ্রেসে অভিযান চালান এ সময় বাইজেন্টাইন সম্রাট ভীত হয়ে তার আনুগত্য স্বীকার করে নিয়ে নিয়মিত কর প্রদান করতে সম্মত হন একই সাথে বার্কে খান ব্যাপকভাবে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা ও ইসলামের প্রচারের কাজ করে যেতে থাকেন তার প্রচেষ্টায় ব্লুহর্ডের অধিকাংশ অধিবাসী মুসলিম হয়ে গিয়েছিল একজন মহাপ্রতাপশালী বাদশাহ বার্কে খান ক্ষমতায় এসে সর্বপ্রথম বাগদাদের আব্বাসী ও খলিফা মুস্তাহসিম বিত্য ঘোষণা করে রাসুলসাল আলী ও নির্দেশ মোতাবেক জামাতুল মুসলিমের বার্কে খান যেহেতু অতি উচ্ছ্বাস আবেগ ও আকুণ্ঠ ভালোবাসা নিয়ে সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেছিলেন তাই তিনি তার হৃদয়ে ইসলামের বিশুদ্ধ আকিদা ও আল ওয়ালাহল বারা এর ইমানি চেতনাকে মনে প্রাণে লালন করতেন এ কারণে দেখা যায় ইসলামকে রক্ষার্থে স্বজাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ত্যাগের যে অনন্য নজির তিনি স্থাপন করেছেন তা কেবল ইসলামের প্রাথমিক যুগে সাহাবা রিদওয়ানুল্লাহ আলহিমদের মাঝেই দেখা গিয়েছে বড় ভাই বাতু খানের শাসনামলে বাগদাদের আব্বাসীয় খলিফার শিয়া গাদ্দার উজির ইবনুল আকলামের প্রয়োজনার ফলে নরখাদক হালাকু খান যখন বাগদাদ আক্রমণের পরিকল্পনা করেছিল তখন বার্কে খান এ সংবাদ শুনে ভীষণ ব্যথিত হয়েছিলেন তিনি তার ভাই বাতু খানকে এ মর্মে অভিযোগ জানান যে আমরা মংকে খানকে গ্রেট খান হোদের সর্বাত্মক সহযোগিতা করেছি অথচ সে আজ ভুলে গেছে কি আমাদের শত্রু আর কে আমাদের মিত্র সে তার ভাই হালাকুখানকে আমাদের মিত্র খলিফার ভূমি বাগদাদ আক্রমণের সম্মতি জানিয়েছে উল্লেখ্য বাতুখানের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় হালাকু খানের ভাই মংকে গ্রেট খান নির্বাচিত হয়েছিলেন তাই বাতুখান তার ভাই বার্কে খানের অভিযোগ আমলে নিয়ে তা মংকে খানকে জানালে হালাকু খানের বাগদাদ আক্রমণ স্থগিত হয়ে যায় কিন্তু একজন মুসলিম হিসেবে বার্কে খান সিংহাসনে আরোহণ করার কারণে মঙ্গলদের কেন্দ্রীয় কমান্ডের প্রতি আনুগত্যের পরোয়া না করে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করেছিলেন এ কারণে গ্রেট খান মংকে সহ অন্যান্য মঙ্গল নেতারা তার প্রতি ক্ষুব্ধ ছিল যার ফলে বারোশো সালে গ্রেট খানের পূর্ণ সমর্থনে হালাকু খান বাগদাদ আক্রমণ করে নৃশংস হত্যাযজ্ঞ চালালেও চেষ্টা করে বার্কে খান তাকে বাধা দিতে পারেননি অপরদিকে তার নিজস্ব সেনাবাহিনীতেও তখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক মুসলিম সেনা ছিল না যাদের দিয়ে তিনি হালাকুকে বাধা দিতে পারতেন তাছাড়া সরাসরি মুসলিমদের পক্ষ নিয়ে রেট খানের বিরুদ্ধে যুদ্ধে নামলে তার মঙ্গল সেনারা তার সহজে মেনে নিত না তাই শত ব্যাথা বুকে চেপে সেদিন দক্ষ ভারাক্রান্ত হৃদয় বার্কে খান বলেছিলেন হালাকো খান মুসলিমদের সব শহর ধ্বংস করেছে এবং খলিফাকে হত্যা করেছে আল্লাহর সাহায্য নিয়ে নিশ্চয় আমি তার কাছ থেকে এসব নিরীহ মানুষের রক্তের হিসাব নেব। হালাকু খানকে সায়স্তা করতে বার্কে খান তৎকালীন উদীয়মান মুসলিম শক্তি মামলুক সাম্রাজ্যের সাথে মন্ত্রী স্থাপন করেন যারা হালাকুবান এবং এভাবে তারা একে অপরের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন দুজনের লক্ষ্য তখন দাম্ভিক হালাকু খানকে সায়স্তা করা সুলতান বাইবার্সকে এক চিঠিতে বার্কে খান বলেন আপনি জানেন আমি ইসলামকে কতটা ভালোবাসি আর এও জানেন যে হালাকু খান মুসলিমদের সাথে কিরূপ আচরণ করেছে সুতরাং এক প্রান্ত থেকে তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান যতক্ষণ না অপর প্রান্ত থেকে আমি এসে আপনার সাথে মিলিত হই এবং তাকে পর্যদস্ত করে মুসলিম ভূখণ্ড থেকে বিতাড়িত করতে পারি এই অভিযানে বিজিত অঞ্চলগুলো আপনারই থাকবে সুবহান আল্লাহ এর চেয়ে বড় ইসলামী ভ্রাতৃত্বের নজির আর কি হতে পারে বার্কে খান এবার হালাকু খানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার উপযুক্ত বাহানা খুঁজতে লাগলেন যাতে করে মঙ্গলরা বুঝতে না পারে যে তিনি মুসলিম হত্যার প্রতিশোধ নিতেই মূলত যুদ্ধে জড়িয়েছেন অবশেষে যুদ্ধলব্ধ ভূমি ও সম্পদের বন্টন নিয়ে তিনি হালাকু খানের সাথে দ্বন্দ্বে জড়ানোর একটি সুযোগ পেয়ে যান চেঙ্গিস খানের বন্টন অনুযায়ী আজারবাইজান তার পাওয়ার কথা ছিল কিন্তু গ্রেট খান মংকে তার ভাই হালাকু খানকে আজারবাইজান দিয়ে দিয়েছিলেন হালাকু খানকে চাপে ফেলার জন্য বার্কে খান এবার আজারবাইজান ফেরত চেয়ে দুধ প্রেরণ করেন হালাকু খান আজারবাইজান ফেরত দিতে অস্বীকার করে মংকে খানের পরবর্তী গ্রেট খান কুবলাই খানের কাছে নালিশ করেন কুবলাই খান হালাকুর পক্ষাবলম্বন করে বার্কে খানের দাবি অগ্রাহ্য করেন কিন্তু বার্কে খান গ্রেট খানকেও পরোয়া করতেন না তাই তিনি উল্টো হালাকু খানের ওপর ক্রমাগত চাপ বাড়িয়েই চললেন সে ধারাবাহিকতায় হালাকু খানকে তিনি ফের চিঠি দিয়ে বলেন স্বেচ্ছায় আজারবাইজান প্রদান করে আমার কাছে ক্ষমা না চাইলে আমি স্বয়ং তোমাকেই সিংহাসঞ্চিত করু এ চিঠি পেয়ে হালাকু খান বার্কে খানের ওপর বিজয় ক্ষিপ্ত হলেন তার উপর জানি দুঃশ্মন সুলতান বাইবারসের সাথে বার্কের দহরুম মহরম দিদার্সে দাস রফতানি হালাকু খানকে আরও করে কেননা হালাকু বাহিনী বারোশো সালে বাইবার কাছে আইন জালুদ প্রান্তরে ভীষণভাবে পর্যদস্ত হয় এবং তারপরে যুদ্ধেও তার কাছে হয়ে সিরিয়া থেকে বিতাড়িত হয় বারবার দাস রফতানি বন্ধের অনুরোধ করলেও বার্কে খান সেসব কানেই তুলতেন না বরং রফতানের মাত্রা আরো বাড়িয়ে দিলেন এমন কি হালাকু খানকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে বললেন মঙ্গলরা নিজেদের তরবারিতেই মরবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে গোটা বিশ্ব আমাদের পদানত হতো উল্লেখ্য বার্কের দৃষ্টিতে ঐক্যবদ্ধ হবার অর্থই হচ্ছে সকল মঙ্গলদের ইসলাম বার্কে খানের এই জবাবে হালাকু খান প্রচণ্ড ক্ষুব্ধ বিরক্ত ও অপমানিত হলেন তাই তিনি ফের পুরো মঙ্গল সাম্রাজ্যের কেন্দ্রীয় গ্রেট খান কুবলাই খানের দ্বারস্থ হলেন কুবলাই খানও এবার একটা দফারফার মনস্থ করলেন কারণ বার্কে খানের ইসলাম গ্রহণ এবং কেন্দ্রীয় কমান্ড থেকে বেরিয়ে গোল্ডেন হর্ডের অঘোষিত স্বাধীনতাকে তিনি ভালোভাবে গ্রহণ করতে পারেননি তাই বার্কে খানকে সায়স্তা করতে কুবলাই খান আর কাল বিলম্ব করলেন না বিশাল এক রাজকীয় বাহিনী দিয়ে হালাকু খানকে সরাসরি সাহায্য করলেন কেন্দ্রের সাহায্য ও সমর্থন পেয়ে হালাকু খান এবার স্বরূপে আবির্ভূত হলেন এক লক্ষ চীনা মঙ্গল ও ইলখানী পারস্য সৈন্যের বিশাল যৌথ বাহিনী নিয়ে তিনি ককেশাস পর্বতমালার বুক চিড়ে ধেয়ে চললেন বার্কে খান মূলত বাগদাদ গণহত্যার প্রতিশোধ নিতেই হালাকুখানের ওপর একটা যুদ্ধ চাপিয়ে দিতে চাইছিলেন এজন্যেই আজারবাইজান ইস্যুর সামনে নিয়ে এসেছিলেন যাতে অন্যান্য মঙ্গল রাজ্য একে অভ্যন্তরীণ কোন্দল ভেবে নীরব দর্শক সেজে বসে থাকে হালাকু খান যখন ককেশাস পেরিয়ে গোল্ডেন হর্ডের দৌড়গোড়ায় তেরেখ নদীর তীরে এসে উপনীত হলেন বার্কে খান তখন ইউরোপীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে ব্যস্ত তাই তিনি নিজে না এসে হালাকুর বিরুদ্ধে তার ভাতিজা নোভাই খানকেই যথেষ্ট মনে করলেন সেমতে ১২৬৩ সালে তেরেখ নদীর তীরে নোগাই খান ও হালাকু খানের নেতৃত্বাধীন দুটি মঙ্গল বাহিনী পরস্পরের মধ্যে রক্তখায়ী যুদ্ধে অবতীর্ণ হল অবশেষে নোগাই খানের হাতে হালাকুখান শোচনীয়ভাবে পরাজিত ও বিধ্বস্ত হয়ে পালিয়ে গেলেন নোগাই খান হালাকু খানকে ধাওয়া করে ইরখানি মঙ্গলদের ইউরোপ থেকে বিতাড়িত করলেন ঘরে বাইরে ক্রমাগত প্রচণ্ড মার খেয়ে হালাকুখানের যুদ্ধের স্বাদ একেবারে দমে গেল একদিকে বাইবার্স অপরদিকে বার্কে এ দুইয়ের যাঁতায় পৃষ্ঠ হয়ে মুসলিম সীমান্তে যখন খুশি হামলে পড়ার শখ হালাকুল মিটে যায় সুলতান বাইবার্সও হানা থেকে আপাতত নিষ্কৃতি পেয়ে মনোনিবেশ করলেন খ্রুসেডারদের দিকে এছাড়াও বার্কে খান মঙ্গলদের রোশানল থেকে মুসলিমদের রক্ষা করতে মঙ্গলদের মাঝে ফাটল ও সংঘাত সৃষ্টি করতে চেয়েছিলেন তাই গ্রেট খান মংকে মারা গেলে তার ভাই কুবলাই খান যখন গ্রেট খান নির্বাচিত হন তখন তার অপর ভাই আরতাক বুকাকে বার্কে খান তার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে প্রয়োজিত করেন ফলে উভয়ের মাঝে দীর্ঘদিন ধরে সংঘাত চলতে থাকে বার্কে খান তার রাজত্বকালের পুরোটা সময় দিনের একজন একনিষ্ঠ বীর মুজাহিদ হিসেবে অতিবাহিত করেন তার মন মননে সর্বদা দিনের ক্ষেদম্ম ও মুসলিমদের কল্যাণ সাধনের চিন্তায় ঘুরপাক্ষ্য এদিকে হালাকু খান পরাজয়ের গ্লানি নিয়ে বারোশ সালে মৃত্যুবরণ করলে তার ছেলে আবাকা খান সিংহাসন লাভ করেন ক্ষমতায় এসেই তিনি পিতার পরাজয়ের শোধ নিতে বার্কে খানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন বারোশো সালে আবাকা খানের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে বার্কে খান জিহাদের দৃঢ় সংকল্প নিয়ে সশরীরে বেরিয়ে পড়েন তাকে সায়স্তা করতে প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং জিহাদের পথে অবিচল থেকে মৃত্যুকে আলিঙ্গন করলেন মুসলমানদের রক্ষার্থে মঙ্গল ঝড়ের সামনে এ মহান নেতা বাধার প্রাচীর হয়ে না দাঁড়ালে ইতিহাসবিদদের মতে মুসলিমদের পবিত্র ভূমি মক্কা মদিনাও ধ্বংসস্তূপে পরিণত হত পৃথিবীর বুক থেকে মুছে যেত মুসলিমদের নাম নিশানা পর্যন্ত فرحمك الله ايها الوطن وجعل الجنه جعل الجنه, الجنة لن يبون البعد عن النصر ولن اظل بغير النور في الليل هدى لن تنطفئ ابدا لن ننتهي امنا ان كبرق في السماء جاء ملتهبا فاذا البرق تجلى فالقبه شمسناها